আবদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট এমন এক লোকের ব্যাপারে উল্লেখ করা হলো যে সারা রাত কি ভোর পর্যন্ত ঘুমিয়েছিল তখন তিনি বললেন সে এমন লোক যার উভয় কানে অথবা তিনি বললেন তার কানে শয়তান পেশাব করেছে